আইশাহ রজিয়াল্লাহ তাল্লাহ্ আরও বলেছেন হাফসিরা তখন মসজিদের প্রাঙ্গনে খেলাধুলা করছিল তখন আমি তাদের দেখছিলাম এবং আমি দেখেছি নাবি সাল্লাহ আলহ্লাম আমাকে আড়াল করে রেখেছেন উমর রাজিয়াল্লাহ তাল্লাহ্ন হাফসিদের ধমক দিলেন তখন নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন ওদের ধমক দিও না হে বানু আরফিদা তোমরা যা করছিলে তা করো